ইবনু উমর আদিল্লাহতু আল্লাহ সূত্রে নবী সাল্লি সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন এক নারী একটি বিড়ালের কারণে জাহান নামে গিয়েছিল সে তাকে বেঁধে রেখেছিল সে তাকে খাবারও দেয়নি ছেড়েও দেয়নি যাতে সে জমিনের পোকামাকড় খেতে পারত আবু হুরাই রদিল্লাহতু আল্লাহ সূত্রেও নবী সাল্লাহ সাল্লাম হতে অনুরূপ হাদিস বর্ণিত আছে